ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল্লান্ন বর্ণিত তিনি তার খালা উম্মুল মোমিনিন মাইমোনাহ রাদিয়াল্লাহু তাল্লান্না এর ঘরে রাত কাটান তিনি বলেন আমি বালিশের প্রস্থের দিকে শয়ন করলাম এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার পরিবার সহ সেটির দৈর্ঘ্যের দিকে শয়ন করলেন নাবি সাল্লাহ আলাহ সাল্লাম রাতের অর্ধেক বা তার কাছাকাছি সময় পর্যন্ত ঘুমালেন অতপর তিনি জাগ্রত হলেন এবং চেহারা হতে ঘুমের রেশ দূর করলেন পরে তিনি সুরাহ আল ইমরানুর শেষ দশ আয়াত তিলওয়াত করলেন অতপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি ঝুলন্ত মস্কের নিকট গেলেন এবং উত্তম রূপে অজু করলেন অতপর তিনি সালাতে দাঁড়ালেন আমিও তার মতই করলাম এবং তার পাশেই দাঁড়ালাম তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার কান ধরলেন অতপর তিনি দুরাকাত সালাত আদায় করলেন অতপর দুরাকাত অতপর দুরাকাত অতপর দুরাকাত অতপর দুরাকাত অতপর দুরাকাত অতপর বিতর সালাত আদায় করলেন অতপর তিনি শুয়ে পড়লেন অবশেষে মুয়াজ্জিন তাঁর নিকট এলো তখন তিনি দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করলেন অতপর বের হয়ে ফজরের সালাত আদায় করলেন